আলহামদুলিল্লাহ ওসাইম নবীন ওমান সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বক আমরা শহীদ বখারি একটি হাজির শুনে আসছিলাম সব ধরনের লোককে আল্লাহ তালা আরও শুনি সায়াদান করবেন এবং এই সাত ক্যাটাগরি লোকদের প্রথমটা আমরা জানার চেষ্টা করেছি ন্যায় বিচারক ন্যায় প্রায়ণ শাসকের পুরস্কার আর তা না হলে শাস্তি দ্বিতীয়টা ছিল যুবক যারা যৌবন বয়সকে আল্লাহর ইবাদত দিনই জিন্দিগিতে সময় কাটায় তিন নম্বর ছিল রাজল কালবহুমা আল্লাহ মুফিল মেসায়াজেদ ওই লোক বা ওই ধরনের লোক যাদের অন্তরগুলো মসজিদের সঙ্গে সাপটে থাকে লেগে থাকে সংযুক্ত হয়ে থাকে এখন আমরা আরব চার নম্বরে ওরা জুল্যান ইতাবাফিল্লাহ ইজতমা আলাইহ ও তফরকা আলাইহ ওই দুই ব্যক্তি যারা একে অপরকে মোহব্বত করেছে আল্লাহর উদ্দেশ্যে এবং সেই মহব্বতের ভিত্তিতেই তারা একত্রিত হয়েছিলেন এবং কোনো কারণে যখন তারা দুই জন দুই দেশে চলে যেতে হয়েছে আলাদা হয়ে যেতে হয়েছে তখনও তারা এই কি অপরকে মহব্বত করা অবস্থায় আলাদা হয়ে গেছে এই লোকগুলো আরও নিচে ছায়া পাবেন মুসলমান মুসলমানকে মোহাব্বত করা আল্লাহরও আস্থে আপনি কাউকে চিনেন তাকে মহব্বত করেন আল্লাহরও আসতে এই জন্য মহব্বত করেন না যে সে আপনাকে খাওয়ায় এইজন্য জন্য করেন না যে সে আপনাকে সাপোর্ট করে এইজন্য জন্য করেন না সে আপনাকে কোনো ফেবার করে কোনো উপকার করে ওটা করলে সুক্রিয়া দাঁড়ানো ভালো লাগা আসতে পারে কিন্তু অন্তর থেকে যে মহব্বতটা হবে তার ভিত্তি হবে লেওয়া ঝিল্লা যে এই লোকটা দিনদার সুন্দর করে নামাজ পড়েন এই তাকে আমার খুব ভালো লাগে সুন্দর করে তেলাওয়াত করেন এই ভালো লাগে তার চরিত্র ভালো এই জন্য ভালো লাগে তিনি খুব ভদ্র লাজুক মানুষকে কষ্ট দেন না এই জন্য ভালো লাগে এগুলো সব দিনকে নিয়ে আল্লাহর ওয়াস্তে মহব্বত করা এবং কোনো দিন ঝগড়া করে আলাদা হননি আলাদা হয়েছেন বাস্তব কাজের কারণে কিন্তু ঝগড়া করে আলাদা হননি কন্টিনিউ করেছেন এই সম্পর্কটা কোনো দিন উঠানামা করেনি যে একবার খুব মহব্বত একেবারে এমন মহব্বত হয়ে গেছে তারপরে মহব্বত এমন ছুটা ছুটে গেছে আর নাই ওই মহব্বত কোনো কাজ লাগবে না যে মহব্বত থেকে গেছে নষ্ট হয়নি কেননা আল্লাহর অস্ত্রে মহব্বত করেছেন সেই মহব্বতকারীগণ আল্লাহর কাছে ছায়া পাবেন আল্লাহর ওয়াস্তি মহব্বত করা এটা অনেক বড় একটা আমল ইল এক হাদিস রসুল্লা সাল্লাহর সমসাদ করেছেন তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ ইমানদার না হয়েছ তোমরা ভালো ইমানদার হতে পারবে না যতক্ষণ একে অপরকে মহব্বত করেছ আর আমি কি তোমাদেরকে বলবো কোন কাজ করলে তোমাদের একে অপরের প্রতি মহব্বত বাড়বে সেটা হচ্ছে তোমাদের মধ্যে সালামকে প্রচলিত করা সালামের প্রচলন করা সালামের প্রসার করা তাহলে এখানে বোঝা গেল ইমান মোকাম্মল হয় ইমানটা উঁচু মান অর্জন করে যখন মুসলমানরা একে অপরকে মোহব্বত করে আর সেই মোহাব্বত করার জন্যে একটা আমল তিনি এই হাদিসে বলে দিলেন সেটা হচ্ছে বেশি করে সালাম দেওয়া আপনি একজন মুসলমানকে চেনেন মানে আপনি জানেন যে সে মুসলিম কিন্তু তার সঙ্গে পরিচয় নেই এই তাকে সালাম দেন না কিন্তু সালাম দেওয়ার নিয়ম হলো আরফ তা আউলাম তা আরিফ চিনেন আর না চিনেন উভয় অবশ্যই সালাম দেবেন কিন্তু সালাম দিতে দিতেই চেনা হয়ে যাবে একদিন একে অপরের পরিচয় শুরু হয়ে যাবে কিন্তু সালামের মধ্যেই মোহব্বতের প্রচলন শুরু হয়ে গেল স্টার্ট করে ফেলল এই জন্য আল্লাহর রাস্তায় মহব্বত করা আল্লাহর ওয়াসে মহব্বত করা এটা ইমানের অংশ অন্য হাদিস তিনি বলেছেন মান আহাব আলিল্লাহ ও আবগদ আলিল্লাহ ও আত আলিল্লাহ ও মান আলিল্লাহ ফস্তাকমার আল ইমান আবুদাউদী হাজিসে বর্ণিত হয়েছে হাদিসটি সাহি তিনি কি বললেন যে ব্যক্তি আল্লাহর অস্ত্রে মহাব্বত করে কাউকে আল্লাহর অস্ত্রে অপছন্দ করে যে ব্যক্তি হেসকে ফজুরিতে লিপ্ত আছে তাকে তো মহাব্বত করতে পারবেন না তাকে আপনি অপছন্দ করবেন স্বাভাবিক এটাও ইমানের লক্ষণ ইমানের তাকাবা আর আপনি দেবেন আল্লাহর উদ্দেশ্যে মানাও করবেন আল্লাহর উদ্দেশ্যে কেউ মসজিদের জন্য আপনার কাছে কিছু সাহায্য করতে বলেছে তাকে দেবেন আল্লাহর উদ্দেশ্যেই দেবেন আল্লাহর আসছে না দিলে কি মনে করবে বখিল বলবে সম্পর্ক খারাপ হয়ে যাবে দেই কিছু না আমি আল্লাহর আসতে দেবো মসজিদের কাজের জন্য আসতে দেওয়া ফাইন আরেক দল আসোক যাত্রা গানের আয়োজন করবে আপনার কাছে পয়সার জন্য এসছে এখন দেবেন দেবেন না এখানে মানা করতে হবে আল্লাহর আসতে না দেবো না এখানে আমি দেব না এটা নাজায়জ কাজ হবে গুনা হবে সেখানে যদি দেন যে না দেই একটু না হলে তা আওয়া খামাখা সম্পর্ক দূর হয়ে যায় কি মনে করবে বকিল মনে করবে এখানে বকিল মনে করলেও করুক আপনি দেবেন না কারণ এখানে মনকার হবে এখানে মানা করা হয়েছে আল্লাহর ওয়াস্তে মানা করতে হয়েছে আল্লাহর জন্য মানা করতে হয়েছে এখন আরেকটি হাদিসের দিকে আমরা দেয় সাহি হাদিস সেটা মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে আল্লাহর রাস্তায় আল্লাহর ওয়াস্তে একজন আরেকজনকে মহব্বত করলে এর এত ফায়দা হাদিফ কুদ্শীতে আল্লাহ তালায় সাত করলেন সাক্ষাত মোহাব্বাতি লীল মোতাহাবিনা ফিয়া যারা আমার উদ্দেশ্যে আমার কারণে একজন মুসলমান আরেকজন মুসলমানকে মোহব্বত করে আমার কারণে করে তাদের প্রতি আমার মোহ্বত লাজেম হয়ে যায় ওয়াজিব হয়ে যায় এখানে আপনারা অনেকে এসেছেন আমরা একে অপরকে পছন্দ করি মহাব্বত করি আমাদের মধ্যে কোনো স্বার্থের লেনদেন নেই আল্লাহরও আসছে আপনি মুসলমান আমি মুসলমান আমরা একে অপরকে এই কারণে মহাব্বত করব এবং এই মহব্বতটা যত বাড়বে তত আল্লাহ তালার মহব্বত আমাদের প্রতি অবধারিত হয়ে যাবে ও হাক মোহাবি লিলমুত ফিয়া। আর যারা এক অপরের সাথে সম্পর্ক রাখে জুড়ে রাখে আল্লাহর ওয়াসে আল্লাহকে খুশি করার জন্যে সম্পর্কটা রাখে নষ্ট করে না আপনার সঙ্গে আমার সম্পর্ক না রাখলে ক্ষতি কী হবে যদি একই এলাকায় থাকি কোনো লেনদেন নাই আত্মীয়তা নাই দেখলে সালাম দিতে হবে হাত মুসাফা করতে হবে দরকার কিনা করলে তো চলে কিন্তু আমি কেন করব, যে আমি সালাম দেওয়ার মধ্যে স্বভাব আছে মোসাফা করার মধ্যে স্বভাব আছে আপনি একজন মুসলমান আপনারা এতটুকু মহাব্বত করে ওয়েলকাম করা সালাম দেওয়া মুসকি হাসি দেওয়া কেমন আছেন ভাই দেখা হয়েছিলাম কেমন আছেন আপনি এই যে আত্মীয় না কেন মহব্বত করছেন আর কোনো স্বার্থ আছে এখানে আল্লাহর এই যে আল্লাহর আসতে মহব্বত করা এবং এটা কন্টিনিউ করা ধরে রাখা মোতওয়াসির এই সম্পর্কে খানিক মোহাম্মত ছিল পরে মোহব্বত চলে গেছে আর যোগাযোগ নেই আর কোনো দেখা হলেও গুরুত্ব দেয় না আল্লাহর উদ্দেশ্যে তার জন্য আল্লাহ অবধারিত হয়ে যায় ও ফিয়া। এরপরে আল্লাহ তালা বলেন যে আমার মহাব্বত তাদের জন্য অবধারিত হয় যারা আমার কারণেই অপরকে ভিজিট করে দেখা সাক্ষাৎ করতে যায় তার সঙ্গে দেখা করতে যায় কোনো দিন যদি এমন হয় উনি আরেক গ্রামে আছেন আপনি ওনার সঙ্গে একটু দেখা করতে গেলেন উদ্দেশ্য হচ্ছে যে তার সঙ্গে যে আপনার একটু মহব্বত হয়েছে এটাকে ধরে রাখতে চান এবং তার জেয়ারাত করতে গেলে আল্লাহ আল্লাহতালার মহব্বত আপনার জন্য লাজেম হয়ে যাবে তাহলে এরকম দিনী ভাই ভালো মুসলমান এই কারণে মহব্বত করেছেন তার বাসায় গেলেন তার বাড়িতে গেলেন আরেক পাড়ায় আরেক গ্রামে আরেক থানায় এটা যদি যাওয়া হয় তাহলে আল্লাহ তালার মোহাব্বত আপনার প্রতি লাজম হয়ে যাবে ও সাক্ষাত মহাব্বাতিল আর যারা একে অপরের প্রতি কিছু দেওয়া নেওয়া করে যেমন একটু হাদিয়া দিলেন তার বাসায় একটু মিষ্টি নিয়ে গেলেন আপনার মাছ ধরেছে এত মাছ ধরা পড়েছে মাসা আল্লাহ আপনার দিনী ভাইয়ের কথা মনে পড়লো তার বাড়িতে কিছু দিয়ে আসলেন এই যে দেওয়া নেওয়া করা হাদিয়ার বিনিময় করা যারা এটা আল্লাহর ওয়াস্তে করে তাদের প্রতিও আল্লাহর মোহাব্বত অবধারিত হয়ে যায় আপনার শ্বশুর বাড়িতে দেবেন তাতেও স্বয়াব পাবেন কিন্তু সেটা ফিসাবিল্লা কারণ বাড়িতে আত্মীয়তা সম্পর্ক আছে আপনার ভাইকে দিয়েছেন তাতে স্বভাব পাবেন আত্মীয়তা সম্পর্ক আছে কিন্তু আরেক ভাইয়ের সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই শুধু তাকে দিনিবাহী হিসাবে মোহাব্বত করেন এই জন্য তাকে দিয়েছেন এটা আপনার জন্য আল্লাহ আপনাকে মহব্বত করাটা ওয়াজেব হয়ে গেল চিন্তা করেন তো যদি আল্লাহ আমাকে আপনাকে মহব্বত করেন আমরা কত সৌভাগ্যের অধিকারী হব কি কাজ করলে আল্লাহর মহব্বত আসবে এ কে অপরকে মহব্বত করা ফি হাবিল্লা এই হাদিসটি এই মেসেজটা এতক্ষণ আমাদেরকে দিল এরপরে আরেকটি হাদিস এসেছে এই বিষয় বিষয়ে ইন আলিল্লাহ আনিয়ামিন আরস ওয়াকিল তাইয়াদাহ ইয়ামিন আলা মানা বের মিন্নুরু হুহ মিন্নূর লাইসুবি আম্বিয়া আলা সুহাদা আওয়ালা সিদ্দিক যে আল্লাহ তালার জন্যে কেমত দিন কিছু ওনার খাস মজলিসের লোক থাকবে আল্লাহর পাশে যারা বসবেন পাশে বলতে আল্লাহ তালার আড়সের গান পাশে এবং তাদের নুরের মেম্বার বানিয়ে দেওয়া হবে আমরা আরেক সেশনে শুনেছিলাম ন্যায় পরায়ণ শাসক পরায়ণ শাসক ন্যায় বিচারককে আল্লাহ তালা আলসের ডান পাশে নূরের মেম্বার বানিয়ে দিবেন। এখানে আরেক গ্রুপের কথা হাদিস এসেছে যে তাদেরকে আল্লাহ তালা নূর দেবেন নূরের মেম্বারে বসাবেন যারা আল্লাহ তালার উদ্দেশ্যে একে অপরকে মহবত করেছে তাদের চেহারা হবে নূর দ্বারা নূর নুরানি চেহারা হবে তারা কিন্তু নবীয় নয় শহীদও নয় সিদ্দিকও নয় সাধারণ মুসলমান সাধারণ দিনদার তারাও নূরের মিম্বারে বসার চান্স পাবেন আরও সে ডান দিকে যদি তারা একে অপরকে আল্লাহর রাসে মোহাম্মত করে থাকে। কত ফজিরতের কথা হাজিসির আরেকটি অংশ রয়ে গেছে আমাদেরকে এই মুহুর্তে একটি বিরতিতে যেতে হচ্ছে বিরতির পরে আমরা বাকি অংশ কন্টিনিউ করবো ইনশাআল্লাহ উল্লাহি তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে আলতির পূর্বে আলোচনা করছিলাম আল্লাহর ওয়াস্তে এক মমিন ভাই আরেক মমিন ভাইকে মহাব্বত করা একটি বিশাল আমল এত বড় আমল এত আল্লাহর কাছে নিয়ে যায় তেমতের দিন আর ডান পাশে নূরের মিম্বারের মধ্যে আল্লাহ তালা তাদেরকে পাশে বসিয়ে নেবেন এ বিষয়ে সর্বশেষ যে হাদিসটি ছিল তারা কারা তারা নবী নন শহীদ নন সিদ্দিকীনও নন সিদ্দিকী হচ্ছে নবী উম্মতের মধ্যে সবচেয়ে উঁচু মানের অধিকারী ইমানদারগণ তারা সেই পর্যায়ের লোকও নন এই কথা শোনার পরে শাহাবা কেনাম জিজ্ঞেস করলেন ইয়ারুল আল্লাহ মান হুন তারা কী হবে তাহলে তারা মহান আল্লাহ তালার কারণে যারা একে অপরকে মহব্বত করেছে ভালোবেসেছে লিওয়াজিল্লা এই কারণেই তারা এত বড় সান এবং মর্তব্য পেয়েছে এই হাদিসটি আরেকটি বিস্তারিত এসেছে আরেকটি রেওয়ায়াতে আবু মালিক আল আশ আরি রাজ্লাহ আনহু তিনি বর্ণনা করেছেন এবং মুসাদ আহমদে হাদিসটি এসেছে তার সনদ হচ্ছে হাসান তেরসল উল্লাহ সাল আলাম একদিন বললেন হে লোকেরা শুনো এবং বোঝার চেষ্টা কর্লালিল্লাহে আবাদাই আলা সুহাদা আল্লাহ তালার কিছু মমিন বান্দা আছেন যারা নবীও নন শহীদও নন কিন্তু তাদের মর্তবা এত বেশি ইয়াকবে তুহ্ন ওয় সুহাদা আলা মানা জলিহিম ও করবিহীম মিনাল নবীরা এবং শহীদরা এই লোকগুলোর সান দেখে তারা একটু মনে মনে একটু পরশ্রী কাতরতায় ভুগবেন এটা নেগেটিভ সেন্সে নয় মানে তারা আশ্চর্য হয়ে যাবেন আমরা তো নবীর কারণে শহীদের কারণে এই মর্যাদা পেলাম এদের এত নবীও না শহীদও না কিন্তু শান তো অনেক উঁচু ঘটনা কি। ব্যাপারটা কি কী কারণে এত সান হলো ওরা তো সাধারণ মানুষ দেখা যায় সাধারণ মুসলমান ওনারা ওনাদের সান নিয়ে যে তাকাবর করছেন তা না কারণটা ক্লিয়ার যে আল্লাহ তালা নবুয়ের সান দিয়েছেন আর ওনারা আল্লাহ শাহাদত বরণ করেছেন আল্লাহ তালা কবুল করেছেন তারা আল্লাহ তালা প্রতি সন্তুষ্ট কিন্তু এদের সান তারা বুঝতে পারছেন না এই জন্য তাদের মনে প্রশ্ন এসেছে হাদিস শেষ হয়নি এখনো তিনি এই কথা বললেন এক বেদয়ুন ছিল সেখানে মিন আলআর মিন কাসুয়া তিনাস ও আল্লাহ ইবী সাল আলী ওয়াসাল্লাম মদরিসের একটু দূরে একটু পেছনে খুব সামনে নয় একজন বেদুইন বসা ছিলেন বেদুইন যারা ওই গ্রাম থেকে বুদ্ধ আর কি বহু দূর থেকে এসেছেন তিনি একটু মদরিসের পেছনে আছেন দূরে ওখান থেকে দাঁড়িয়ে এবং হাত ইশারা করলেন রসুল্লাহ সাল্লাহ দৃষ্টি আকর্ষণের জন্য বললেন ইয়া রসুলাল্লাহ ন্যাস নাস লাইসুবি আম্বিয়া ওলা সুহাদা ইয়কালিয়া সুহাদা আলামায়করবে হিমিনা জাল্লি হিমলানা ইয়ার্লা কি কথা বললেন যে তারা নবীও নন শহীদও নন আর আল্লাহ তালা তাদেরকে এত কর্বত দেবেন এত সান দিবেন নবীরা পর্যন্ত তাদের ব্যাপারে ওনাদের মানে কিছু প্রতিযোগিতার ভাব চলে আসবে এরা কারা এত পজিশন পেয়ে গেল আমরা তো এটা বুঝতে পারছি না তারাও কেমন তাদের ব্যাপারটা নিয়ে আলোচনা করবেন তাহলে এই লোকগুলো সম্পর্কে আপনি আমাদেরকে ভালো করে বলেন তো ভালো করে বর্ণনা করে দেন তো এই লোকগুলো কারা দেখি আমরা তাদের দলভুক্ত হতে পারি কি না তার মনের কথা তাই একই নবিত হতে পারবো না শহীদও কয়জন ভাগ্যে জুটেছে কিন্তু সাধারণ মুসলমান থেকেও যদি এইরকম চান্স পাওয়া যায় একটু ভালো করে বোঝাই দেন কি কাজ করলে এই চান্স পাওয়া যাবে যদি ঘুমায় অথবা অমনোযোগী থাকে কোনো আগ্রহ দিয়ে না শুনে তাহলে এটা দুর্ভাগ্যের অধিকারী এরকম কথা মনোযোগ দিয়ে শুনতে হবে তিনি খুশি হয়ে গেলেন যে সাহাবি প্রশ্ন করলেন আরও ভালো করে জানার জন্য মনোযোগ দিয়ে শুনবেন ওনার প্রশ্নের কারণে বাকিরাও আরও ভালো করে এখন অ্যাটেনশন তাতে পাওয়া গেল এরপরে তিনি বর্ণনা করলেন তিনি বললেন হুম নাসুন মিন না ইন্স তারা মানুষের সিটি ফটা লোকজন সঙ্গে এক দল এক গোত্রের কিছু না হুম আর হাম মু তারা বিভিন্ন কবিলার বিভিন্ন এলাকার বিভিন্ন বংশের কোনো বংশের রিলেশন আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক শ্বশুরবাড়ির সম্পর্ক কবিলার সম্পর্ক গোষ্ঠীর সম্পর্ক এগুলো কিছু নাই তাদের মধ্যে তারা বিভিন্ন জায়গা থেকে আসল লোকজন কিন্তু তাদের সম্পর্ক ভিত্তিকি তাহাবুফিল্লাহ ও তা সাফাও আল্লাহর আসতে এ কে অপরকে করেছে শুধু আল্লাহর ওয়াস্তে এবং একে অপরের জন্য খুব সিনসিয়ার হয়েছে একে অপরের জন্য কল্যাণকামী হয়েছে একে অপরের খুব মোহব্বতের চর্চা করেছে আল্লাহ তালা এই সমস্ত লোকগুলোর জন্য কেয়ামতের দিন নূরের মিম্বার বিছিয়ে দিবেন আরও সে ডান দিকে সেখানে তারা বসবেন ফয়াদ আল উজুহ আহম নূর আল্লাহ তালা তাদের চেহারাগুলোকে নুরানি করে দিবেন। নূরের চেহারা হয়ে গেছে ওয়া ফিয়া বাহম তাদের কাপড়গুলো নূর দ্বারা নূরের পোশাক পরিয়ে দেবেন নূরের পোশাক পরলে আবার লজ্জাস্থান দেখা যাবে না কিন্তু অটোমেটিক সিস্টেম থাকবে খাবার করে ফেলবে ইয়ফ যাউন না সুইয়ামাতে ওয়ালা ইয়ফ যাউন অন্য অন্য লোকেরা কে আমাদের দিন সবাই অত্যন্ত প্রেশান থাকবে আল্লাহ আমার হিসাবে কি অবস্থা হবে আমার আমল নামাতে আসবে আমাকে দান নামে ফেলে দেবে কিনা এত চিন্তায় পেরেশানিতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি করবে কিন্তু এই লোকগুলোর কোনো পরেশানি থাকবে না তারা নিশ্চিন্তে বসে থাকবে প্রশান্ত ভাবে বসে থাকবে কোনো পরেশানি নেই আউলিয়া উল্লাহিল আলহিম ইয়াহজানুন এরা হচ্ছে আল্লাহ তালার ওয়ালি এদের কোনো ভয় থাকবে না তাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই আল্লা রসছে একে অপরকে দিনই ভাইকে মহব্বত করেছে তার কারণে আল্লাহ তালা কোন সান তাদের জন্য দিয়ে দিয়েছেন সুফান আমরা কি এই সান তামান্না করতে পারি না আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন এক ভাই প্রশ্ন করেছিলেন যে আল্লাহ হাফেজ খোদা হাফেজের মধ্যে পার্থক্য কী তাই না আল্লাহ হাফেজ এটা তো আল্লাহ আরবি শব্দ আল্লাহ তালার জাতি নাম খোদা ফার্সি শব্দ খোদা কিন্তু আল্লাহ তালার কোনো নাম না যদি ফার্সি ভাষায় খোদা বলতে তারা আল্লাহকে বুঝান কিন্তু আল্লাহর নামের তর্জমা ফার্সিতে না করে এই আল্লাহ রেখে দেওয়াটা ভালো খোদা আর গড এক জিনিস খোদা বা গডের বহু বচন আছে স্ত্রীলিঙ্গ আছে এইজন্য আল্লাহ তালা সানের সঙ্গে মানায় না সেই জন্য এখন ওলামা কেরাম একটু নসিহা করেন যে খোদা হাফেজ না বলে আল্লাহ হাফেজ বলেন এটা অধিকতারা সহাইয়া আমরা একটা প্রশ্ন নেই জি সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসাল রহমতুল্লাহ অনেক কাউকে দেখা যায় যে নামাজ পড়তে পড়তে মানে সালাম ধাক্কা লেগে গেলো তার সঙ্গে সালাম বিনিময় করে এটা আর মানে মুসাফা করে আরকি এটা কি সঠিক না বেঠিক মুসাফা করা এটা একেবারে করতে হবে এরকম কোনো প্রয়োজন নেই কিন্তু কেউ যদি দিয়ে ফেলেছে। তাকে একটু বলা যে আমি খেয়াল করি নাই এই জন্য মোসাওয়া মানে এক্সকিউজ মিল এই একটা মেসেজ দিল যে আমাকে মাফ করে দিয়ে আমি খেয়াল করিনি ধাকা লেগে গেছে সেই জন্য যদি কেউ করে তাহলে এটা এমন আপত্তি করার কিছু নয় এটাই তো প্রশ্ন ছিল নাকি অনেকে এটাকে মনে করে বেদাত মেয়ে এটা আল্লাহ রসুল প্রমাণিত না হাদিস থেকে ঠিক আছে মানে এটা নামাজের পরে করতে হবে এরকম কোনো হাদিস নেই এবং এটাকে লাজেম করে নেওয়া যেমন কোন কোনো সময় দেখা মিশর বা এলাকায় সালাম হাত মিলাবে কয়েকজনের সাথে ডানে বামে এরকম লাজেম প্র্যাকটিস করাটা বেদাত হয়ে যায় ঠিক তেমনি কিন্তু যদি কেউ অ্যাক্সিডেন্টালি লেগে যায় এবং পরে সে সবসময় কারণে একাধার করে ফেলেছে আর তখনই বেদাত হয়ে যাবে এটা মনে না করলেও চলে বা এ হাত দিয়ে যে সরি আমি খেয়াল করিনি মাথা লেগে গেছে এটা যদি কেউ বলে ক্লিয়ার করে দেয় তাতে আপত্তি নাই কিন্তু এটা করতে হবে এরকম রসুম মনে করে নেওয়া এটা অ্যাভয়েড করা উচিত ড্যাস্টো দর্শক মণ্ডলী আমাদের সময় শেষ হয়ে গেলো আমরা এই আল্লাহ রসে মোহাম্মত করার আরেকটি স্টেশন আমরা নেবো ইনশাল্লাহ পরবর্তী স্টেশনে ইনশাআল্লাহ আল্লাহ তফিক দিলে সেটা সোনার নিমন্ত্রণ থাকলো অবিল্লাহ তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি